بسم الله الرحمن الرحيم الله الله والله والله الله والله والله الحمد لله وكفى, وكفى وسلاما على عباد الله المختار اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحكم بما انزل الله ولا تتبع اهواءهم واحذرهم ان يفتنوك عن بعض ما انزل الله اليه وقال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبع لما جئت به صدق الله العظيم وصلى على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين এখন যে বিষয়ে আলোচনা করার খেয়াল বিষয়টা হইল গণতন্ত্র বর্তমান যুগের সবচেয়ে বড় খ্রিস্টেনা এবং মুসলমানদের ইমান হরণ করার জন্য সবচেয়ে বড় কার্যকরী যে ব্যবস্থা সেটা হইল এই গণতন্ত্রীয় ব্যবস্থা গণতন্ত্রের মূল বক্তব্য হল যে জনগণের ইচ্ছা এখানে হইল সবকিছুর ঊর্ধ্বে জনগণের ইচ্ছা এর অনুকলে যা কিছু হবে সবগুলি কি হবে বৈধ এবং আইনসম্মত সাংবিধানিক এবং এগুলিও আমলযোগ্য আর জনগণের ইচ্ছার বিপরীতে যেগুলি হবে সেগুলি এখানে অন্যায় অবৈধ এবং এইগুলি অযৌক্তিক হিসেবে গণ্য হবে গণতন্ত্রের মূল বক্তব্য হলো এটা আমাদের মধ্যে অনেকে ধোকা খায়া যায় তারা মনে করে যে কোনো বিষয়ে একটা রায় প্রকাশ করা এবং বেশিরভাগ মানুষে যে রায়টা দিবে সেই অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া এটার নাম হল কি গণতন্ত্র আমরা মনে করিয়া ধোকাই ফেলাইতে চায় বুঝাইতে চাই যে মশোয়ারায় যেমন নাকি বিভিন্ন জন বিভিন্ন মত দেয় অধিকাংশের মতের উপর পরে ফাইসলা করা হয় গণতন্ত্রটা এমন একটা কি বিষয় এটা আসলে মূলত গণতন্ত্রের ব্যাপারে একটা বিভ্রান্তি আসলে গণতন্ত্র শুধু একটা এতটুকুর উপর কিনা সীমাবর্ধ এই বিষয়টার নাম গণতন্ত্র গণতন্ত্রের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে যারা গণতন্ত্রের বিষয়টা আবিষ্কার করছে এটার প্রচলন যারা ঘটাইছে এটার বাস্তবায়ন করতেছে এদের থেকে যেমন নাকি বর্তমানে হেফাজতের তেরো দফা দাবি তেরো দফার দাবির মধ্যে একটা আছে কি মহিলাদের সম্পর্কে যে অভাধ মিলামেশা এদের কি করতে হবে বন্ধ করতে হবে এই যে নারী সংক্রান্ত একটা যে ধারা আছে এই ধারাটার ব্যাখ্যা হেফাজত থেকে নেওয়া হবে না যারা নাকি এই দাবিটা যাদের পক্ষ থেকে না তাদের থেকে এটা ব্যাখ্যাটা নেওয়া হবে তাদের থেকে হেফাজত নিতে হবে না তো গণতন্ত্রের সংজ্ঞাটাও আমরা যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা গণতন্ত্রের পরিচর্যাকারী গণতন্ত্র বাস্তবায়নকারী গণতন্ত্রের কি রচনাকারী তাদের থেকে নিব না আমার মন মতো নিবাদ তারা গণতন্ত্রের কি সংজ্ঞাধী গণতন্ত্রের এক বড় ব্যক্তিত্ব মনে করা হয় আব্রাহান লিঙ্কন তার একটা প্রসিদ্ধ বক্তব্য হলো যে গণতন্ত্র এটা হলো জনগণের শাসন জনগণের জন্য কারাসন জনগণের জন্য জনগণের শাসন এবং এটা সবার কাছে স্বীকৃত যে গণতন্ত্রটা এটা কার শাসন জনগণের শাসন এই যে গণতন্ত্রের একটা সংজ্ঞা এরপরে আমাদের বাংলাদেশের মধ্যেও যারা রাষ্ট্রবিজ্ঞানের কি করছে বই পুস্তক লেখছে এবং আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্য পুস্তক আছে সেইগুলির যে সংজ্ঞা কি আছে লেখা আছে। বাংলাদেশেও যে গণতন্ত্রে কি করা হয় গ্রহণ করা হয় এবং যে গণতন্ত্রের পরিচর্যা যে গণতন্ত্রের চর্চা যে গণতন্ত্রের বাস্তবায়ন আমাদের নেতা নেত্রীরা রাজনীতিবিদরা কি করতেছে সেই গণতন্ত্রের সংজ্ঞা আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া আছে কি বলে যে এটা একটা জীবন ব্যবস্থা কি ব্যবস্থা এটা এটা একটা একটা শাসন ব্যবস্থা। জীবন ব্যবস্থা এটা একটা শাসন ব্যবস্থা এটা একটা রাষ্ট্র ব্যবস্থা এই বিভিন্ন ভাবে গণতন্ত্রের সংজ্ঞা প্রদান করা হয়েছে আসলে মূলত গণতন্ত্র এটা শুধু একটা মশওয়ারায় বেশিরভাগ সাথী রায় দিল বিষয়টা এতটুকুর উপর কিনা সীমিত না এটা একটা ভিন্ন জীবন ব্যবস্থা এটা একটা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা যেই ব্যবস্থার মধ্যে সর্ব উচ্চ আসনে আসেন জনগণ যেই ব্যবস্থার মধ্যে সর্ব উচ্চ আসনে আসেন জনগণ এখানে জনগণের অভিপ্রায় জনগণের ইচ্ছা জনগণের চাহিদার কি করা হয় প্রতিফলন ঘটানো হয় এবং এই জনগণের চাহিদাটা যেফল ঘটায় জনগণের পক্ষ থেকে কারা সেটা কি হবে অবৈধ কিন্তু বৈধতা আর অবৈধতা দেয়ের ক্ষমতা ইসলামের মধ্যে কার্লা আল্লাহ ইনিল্লা যে বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র কার আল্লাহ এর সাথে আল্লাহর সাথে আর কোন শরিক আছে ওয়ালা আল্লাহ তার বিধান দেওয়ার কাউকে না অংশীদার বানায় না তাহলে বিধান দেওয়ার ছত্র অধিকার কার্লা এখন যদি আর কাউকে বিধান দেওয়ার অধিকারী মেনে নেওয়া হয় তাহলে আল্লাহর সাথে শরিক করা হলো না হয় হয়নি আল্লা করা হলো না হয় নাই আর গণতন্ত্রে আল্লাহ সাথে জনগণের শরীর করা হয় না এখানে আল্লাহর বিধান দেওয়া আল্লাহর নিয়ম কানুন দেওয়ার জীবন ব্যবস্থা দেওয়া আইন কানুন দেওয়া বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা দেওয়া এটা আল্লাহর দেওয়ার অধিকার এখানে কি করা হয় না স্বীকারেই করা হয় না এখানে সম্পূর্ণই অধিকার কার জনগণের সম্পূর্ণ অধিকার কার যেন আমি আমাকে সারা তোমাদের জন্য কোন ইলাহ কি করি না জানিনা পরবর্তীতে গিয়া সে কি দাবি করছে রব্বু কুমুল প্রথম তো একটু কি রাখছে ব্যাপক রাখছে शेष रबाउन दबी सर्वोच्च रब गई जगह रखा सर्व उच्च रब सर्वक्षरणीय सर्वक्षेत्र स्मणपन्न हत स्थाना जनगण জনগণ তাইলে শুধু আল্লাহর সাথে শরিক করা হইল না আল্লাহকে বাদ দিয়া সবচেয়ে বড় হলো রব্বান যেই জীবন ব্যবস্থার মধ্যে যেই যেই শাসন ব্যবস্থার ব্যবস্থার মধ্যে মধ্যে রাষ্ট্র সর্বোচ্চ আসনে আসীন করা হবে কাকে জনগণকে আল্লাহ পাকের এখানে কোনো হিসাবই থাকবে না সেটা কি আল্লাহর দিন না ভিন্ন একটা দিন ভিন্ন একটা দিন এটা একটা ধর্ম ইহুদিদা যেমন একটা ধর্ম খ্রিস্টান যেমন একটা ধর্ম একটা ধর্ম যদিও ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আসমান্তে নাজিল হয়েছিল কিন্তু পরে লোকের আয়ারে বিকৃত করে এটা বাতিল ধর্ম কিন্তু গণতন্ত্র ঐ ধরনের আসমান্তে নাজিল নাই কিন্তু নিজেরাই কি করছে এটা বানায় নিছে মানুষের বানানোর কারণে এটা কি ধর্ম নাম পাইতে পারে না মুশ্রেকরা আরবের মুশ্রেকরা এরা কোন আল্লাহ পক্ষ থেকে নাজেল করা ধর্ম পালন করতো না নিজেদের বানানো কিছু আদর্শ রীতি জীবন ব্যবস্থা এটা পালন করতো এটাকেই কারণ কি বলা হয়েছে দিন বলা হয়েছে কলিয়া ইহলকা ফিরুন লা আুদুমা তা মুসেকদের জীবন ব্যবস্থাটাও কোরআন একাডেমি কি হিসেবে উল্লেখ করা হয়েছে দিন হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকে প্রদান করা দিন না বাকি তারা যে জীবন ব্যবস্থাটা গ্রহণ করছে যে গ্রহণ করা হবে এটার নাম কি হয় দিন হয় যে বিষয়টাকে মানুষে নিজের জন্য পালনীয় মান্যতার এবং যে ব্যবস্থাটা অনুযায়ী নিজেকে পরিচালনা করে সেটার নাম ওই হইল কি দিন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 এটা সম্পূর্ণ ভিন্ন ইসলাম ছাড়া একটা কমপ্লিটলি জীবন ব্যবস্থা এবং দিন এই দিনের ভিতর একই সাথে একটা মানুষ পারে। ইহুদি এবং মুসলমান হইতে পারে যে একটা মানুষের এই নাম হইতে পারে খ্রিস্টান মুসলমান একটা মানুষ এমন হইতে পারে যে সে হিন্দু মুসলমানি পারে হ্যাঁ একটা মানুষ হিন্দু মুসলমান এই অবস্থা হইতে পারে কারো সে খ্রিস্টান মুসলমান হইতে পারে সে ইহুদি মুসলমান হইতে পারে এই লোকটা ইহুদি খ্রিস্টান মুসলমান বাদ দিলাম মুসলমান ইসলাম ধর্ম একটা একটা লোক কি এইভাবে মিলে সে ইহুদি খ্রিস্টান হ্যাঁ সে হিন্দু খ্রিস্টান হিন্দু ধর্মের যে কয় ভাগ কিছু হিন্দু হইলো খ্রিস্টান হিন্দু কিছু হিন্দু হইলো ইহুদি হিন্দু কিছু হিন্দু হইলো মুসলমান হিন্দু আছে বাতিল ধর্মের এক ধর্ম মান্য এক ধর্ম মানলে কি থাকে না নিজের ধর্মটা থাকে না ইসলাম তো একটা হক ধর্মন্ত্র ধর্ম যদি মানে গণতন্ত্র সে গণতন্ত্রই হবে নতি হয় আর জলের তাবে হয় আল্লা রে আল্লা রী করে দেব দেবীর আবাদত বন্দি করে আল্লা তাল্লাহ সে কি আল্লাহর বন্দা না দেড়ি কেন জিজ্ঞেস করে আবার কি মানে গণতন্ত্র মানে তাহলে সে কার পালাই যাবে সে কি মুসলমান থাকবে না গণতন্ত্রই হবে সে গণতন্ত্রই হবে ইয়েদিদের ধর্মগ্রন্থের নাম হইল কি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হল কি ইঞ্জিল এরপরে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হলো কি বেদ এইগুলো মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি গণতন্ত্রের নাম কি সংবিধান এর সব কিছু ভিন্ন এখানে সবগুলি ধর্মের যেমন নাকি কি থাকে ধর্মগ্রন্থ থাকে আছে ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থটার নাম কি সংবিধান কোরআন তাদের ধর্মগ্রন্থ গণতন্ত্রে কোরআন অনুযায়ী তিন ধরনের স্বাধীনতা কি স্বীকৃত কয় ধরনের স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে মৌলিকভাবে ভাবে এমনি তো বিভিন্ন স্বাধীনতা আছে মৌলিকভাবে কয়টা স্বাধীনতা এখানে স্বীকৃত একটা স্বাধীনতা হলো আপিদার স্বাধীনতা মানে চিন্তা দর্শন মতাদর্শ যে যেই মতাদর্শ ইচ্ছা কি করতে পারবে পোষণ করতে পারবে যার যেই মত যে আদর্শ যে চিন্তা ভাবনা পোষণ করা সেটা কি করতে পারবে পোষণ করতে পারবে এর মধ্যে কোন কি নাই বাধা নেই দ্বিতীয় হইল তাদের আজাদিয়ে রায় আজাদিয়ে মানে মত প্রকাশের স্বাধীনতা যেই কোনো মত কি করতে পারবে প্রকাশ করতে পারবে তাই এই মত একেবারে সম্পূর্ণ কোরআন হাজি দলিল ভিত্তিক প্রমাণিত স্বীকৃত বিষয়ের বিপরীত যদি কি হয় এটার ক্ষেত্রে মত প্রকাশ করতে পারবে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে নিজে কি করতে পারবে চ্যালেঞ্জ জানাইতে পারবে এই স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে স্বীকৃত যদি হয় এই স্বাধীনতাদের স্বীকার না করে তাহলে সে কি মানলো না গণতন্ত্র মানল না প্রত্যেকের নিজের যা অভিমত আছে যেই রায় আছে যে কোনো বিষয়ে তার সমালোচনা করার কি আছে অধিকার তার আছে এটা গণতন্ত্রের মধ্যে তৃতীয় হইল যে এখানে যে কোনো দল করার কি আছে স্বাধীনতা আছে গণতন্ত্রের মধ্যে আপনি কমিউনিজমও করতে পারবেন আপনি সেকুলারিজমও করতে পারবেন আপনি কোনো কাফের মুশ্রেকদের সাথে মিলেও দল করতে পারবেন দলের আদর্শ দিদির যার সাথে ইচ্ছে তার সাথে কি করা যাবে মিলা যাবে মুরতারদের সাথে নাত্তিকদের সাথে মিলেও কি করা যাবে যেই কোন দল করার কি থাকে স্বাধীনতা থাকে। এটা প্রথম এরপরে ইসলামের দৃষ্টিতে এটার অবস্থানটা কি এটা তো বুঝেই যায় যে এই ধরনের স্বাধীনতা এইগুলি ইসলামে স্বীকার করে ইসলামে মানতে পারে তারপরে গণতন্ত্রের আরেকটা মৌলিক বিষয় হলো যে পারস্পরিক মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার জনগণের সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার জনগণের এরপর যে কোনো ক্ষেত্রে যেকোনো ক্ষেত্রে শুধু পারস্পরিক মতবিরুদ্ধ বিষয়ই না যেই কোনো ক্ষেত্রে সর্বাগ্রে প্রশ্নাতীত ভাবে দৃষ্টিযোগ্য বিষয় হল গণতন্ত্রের মধ্যে কি জনসাধারণের অভিমত জনসাধারণের অধিকাংশ ব্যক্তি বর্গের অধীনত জনসাধারণ বলতে জনসাধারণের মধ্যে সবাই কি হবে না একমত হবে না অধিকাংশ যে মত প্রকাশ করবে সেটা কি হবে গ্রহণযোগ্য হবে স্বীকৃত হবে সেই অনুযায়ী কি হবে সিদ্ধান্ত হবে তাহলে গণতন্ত্রের একটা বড় স্বীকৃত বিষয় হলো যে অধিকাংশের রায় অনুযায়ী হবে কাজ হবে এই পয়েন্টটার মধ্যে আসেন ইসলামের দৃষ্টিতে অধিকাংশের রায় অনুযায়ী কাজ করা এটা কতটুকু গ্রহণযোগ্য যদি তুমি পৃথিবীর বেশিরভাগ মানুষের কি করো অনুসরণ করো তারা তোমাকে কি বানিয়ে দেবে গুমরা বানির বাহির মধ্যে সর্বযুগে গুমরা সংখ্যা পদভ্রস্টদের সংখ্যা জাহান্নদের সংখ্যা বেশি না জান্নাতিদের সংখ্যা বেশি কাদের সংখ্যা বেশি হাসরের মাঠে কাদের সংখ্যা বেশি হবে এখানে সর্বশেষ সারা পৃথিবীর সব মানুষের কাছে গমনকারী তাহলে বেশিরভাগের অবস্থা অনুযায়ী পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী জীবন যাপন করা হয় তাহলে কোন জীবন যাপন করতে হবে কোন জীবনটা বাস্তবায়িত হবে জাহান্নামের জাহান্ন হওয়ার জীবন না জান্নাতি হওয়ার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 সাথে কোনটা মিলল বা মিলল না এটার উপর বিষয়টা কোনটার উপর কোনটা মিলল না যদি একজন তাহলে তার মানার যোগ্য কোরআন কারিমে কি বলছে আল্লাহ জমিয়া তোমরা আল্লাহরে মিল্লা সবাই মিলে একজন আর অনেকে আছে আল্লাহ মুসলমানের সংখ্যা বেশি না কাকের সংখ্যা বেশি সারা পৃথিবীর যদি গণভোট হয় তাইলে কারা জয়ী হবে তাহলে সবাই জন্য কোন ধর্মটা ধরা উচিত গণতন্ত্র মানলে কোন ধর্ম ধরা উচিত সবাই আচ্ছা মুসলমানদের মধ্যে আসেন মুসলমানদের মধ্যে নামাজের সংখ্যা বেশি না বোমাজি তাহলে কাদেরটা হক এরপরে যারা নামাজ পড়ে শুধু এই নামাজিদের মধ্যে দিনের অন্যান্য বিষয়গুলি সব সুন্দর মতো ঠিকমতো আদায় করে এই ধরনের লোকের সংখ্যা বেশি তারা হোক কিন্তু গণতন্ত্রে কি বলে যারা অন্য গুলি ঠিক মতো আদায় করে না তারাই কি শুধু নামাজিদের মধ্যে আলেম বেশি না গাইরে আলেম বেশি কি বেশি তাহলে না হক কি আলেম এবং গাইরি আলেম সংখ্যা কাদের বেশি তাহলে হকের উপর গণতন্ত্র অনুযায়ী সঠিক অবস্থা নেওয়াতে কারা আলেমরা আলেমরা মূর্খরা মূর্খরা গণতন্ত্র এমন কারণ বেশিরভাগ মানুষ পৃথিবীতে আচ্ছা এটা তো ইসলামী দৃষ্টিতে বললাম দুনিয়াবি দৃষ্টিতে পৃথিবীর মেয়েদের শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি বুদ্ধিমান বেশি না মূর্খ বেশি নির্বুদ্ধী কুন্ডা বেশি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 এইজন্য গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো ইসলামের সাথে কি সাংঘর্ষ একটা তো হইলো একটা ধর্ম ইসলাম তারা একটা ভিন্ন কি ধর্ম এতটুকু হইলে অন্তর্ভুক্ত হইলে কী যেত মানে সে মুসলিম হিসাবে গণ্য হইতো না অমুসলিম হিসাবে কি হইতেছে গণ্য হইতেছে কি হিসেবে কাফের মানে কোন কাফের গণতন্ত্রিক কাফের গণতন্ত্রী কাফেরদের মধ্যে বিভিন্ন ভাগ আছে কি আছে ইবিক কাফের হিন্দু কাছে আর যেই ক্ষেত্রে গণতন্ত্রের বিভিন্ন ধারাগুলি সরাসরি কোরআন দ্বিতীয় কি সাংঘর্ষিক এক কুরোনা দ্বিতীয় কি বিপরীত সেখানে এই গণতন্ত্র মাইনা একটা মানুষ মুসলমান থেকে বিষয়ে যদি তোমাদের মধ্যে মত বিরোধ হয় তাহলে এর জন্য কার আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহ স্মরণাপন্ন হওয়ার আল্লাহর কিতাব এর স্মরণাপন্ন হওয়া কোরআনে এই ব্যাপারে কি আছে কি এই ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছেন এবং কি আমল করছেন কি করা বিষয়ের মধ্যে যাও কোথায় জনগণের দ্বারে জনগণ এই ব্যাপারে কি রায় দেয় যেমন হেফাজতে তেরো দহা দাবি জানিয়েছে এরপরে এই সমস্ত এমপি মন্ত্রীরা কি বলতেছে যে তোমরা নির্বাচনে যাও তোমাদের এই তেরো দফা দাবি নিয়ে তোমরা কি করো নির্বাচন করো জনগণ যদি তোমাদের এই তেরো দফা পরে তোমাদেরকে ভোটে নির্বাচিত ইসলামের শরীয়তে যে জিনিসগুলি চাইতেছে সরিয়ে চাইতেছে না এগুলিরে এই জিনিসগুলি জনগণ না চাইবে ততক্ষণ এগুলি অনুমোদনযোগ্য হবে না অসাংবিধানিক হবে আর জনগণ চাইলে কি হবে সাংবিধানিক হবে যে গণতন্ত্রের অবস্থা হয়েছে এটা যে শরীয়তের ফরজ বিষয়গুলিও জনগণের যদি অনুমোদন দেয় তখন এটা কি হবে পালনীয় হবে আর জনগণের যদি অনুমোদন না দেয় তখন এটা কি হবে না পালনযোগ্য হবে না তাহলে এখানে সর্বোচ্চ আসনে রাখা হইতে পারে জনগণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় এটার উপর আর কোনো কি নাই প্রশ্ন নাই কিন্তু কোরআনে যদি সিদ্ধান্ত দেয় আল্লাহ যদি সিদ্ধান্ত দেওয়া দেয় এটার উপর কি প্রশ্ন আছে অথচ এই অবস্থাটা কার জন্য আল্লাহ জন্য জনগণ যদি কোন বিষয়ের সিদ্ধান্ত দেয় তখন এটার ব্যাপারে আমাদের কথা বলার আর কিছু নেই জনগণ যদি তোমাদের তেরো দফা মানে তাহলে আমাদের আর কিছু বলা তাহলে এখানে আল্লাহর সেই রবতের সেই আচরণের কারে। জনগণ রেক রা হবে সার্বভৌমত্ব গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক হলো কে জনগণ আদি এবনে হাঁচেন আদি এবনে হাঁসেন তিনি কাছে আসতেন আইসা শুনতেছেন রসুল সোল্সান কি করতেছেন এদেরকে কি বানায় রাখছে রব বানায় রাখছে আয়াতের অর্থ হইলে আদি এবনে এই আয়াত শুনে রসুল বলতেছেন আয় আল্লাহ রসুল আমার জানা আমি তো ইহুদি ধর্মের এবং খ্রিস্টানরা অর্থাৎ তাদেরকে রব বানোর দ্বারা হাতে মনে করছে যে তাদেরকে কি করা শ্রদ্ধা করা এবাদত বন্দী করা মা আবা শিকার করা মুখে এই ধরনের কোন একটা কিছু বুঝাচ্ছে তিনি এই জন্য প্রশ্ন করছেন যে না আমি তো এই ধরনের তাদের তাদেরকে এই ধরনের কি তখন যে এমন হয়েছে কিনা যে তাদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিধান এক ধরনের ছিল কিন্তু তাদের সুবিধা অনুযায়ী বা নিজেদের যুক্তি অনুযায়ী তাদের ধর্মগুরুরা ভিন্ন বিধান কি করছে চালু করছে তাদের ধর্মগ্রন্থের মধ্যে একটা জিনিস হারাম ছিল তাদের ধর্মগুরা এটা কি বানাইছে হালাল বানাইছে পরে তারা হালাল হিসাবে হালাল ছিল তাদের ধর্মগুরা এটাতে কি বানাইছে হারাম বানিয়েছে তখন এটা তারা কি হিসাবে গ্রহণ করে নিছে হারাম হিসেবেই গ্রহণ করে নিছে এমন হয়েছে কিনা তখন আদি এমনি হাতেন কি বলছেন হ্যাঁ এমন তো হয়েছে অন্যদের ওই হারামে গ্রহণ করে নেওয়া আল্লাহর হারামকে হালাল বানাই দেওয়ার পরে অন্যদের হালাল ডালেই কি করে নেওয়া গ্রহণ করে নেওয়া এটাই তাদের কি করা হয়েছে আল্লাহকে বাদ দিয়া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 নামে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই সংবিধান সংবিধানরা জনগণের অভিপ্রায়ের মানে জনগণের ইচ্ছার পরম অভিব্যক্তির সর্বোচ্চ বুঝাচ্ছে তাহলে এখানে আইন রচনা করার পুরো অধিকার খার জনগণের এখন তারা দেখেন হালাল রে হারাম করছে হারাম রে হালাল করছে আল্লাহ সুদের হালাল করছে না হারাম করছে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 এবং বৈধ এটা হালালের বাস্তবতা না অনেক কিছু রে আল্লাহ আল্লাহর অবৈধ করা দ্বারে তারা বৈধ করছে না বৈধ করছে না এবং আল্লাহর বৈধ ডারে তারা অবৈধ বানাইছে না আর অবৈধ বানাইছেই না জেহাদ বৈধ না অবৈধ শুধু বৈধই না ফরজ তারা কি আমেরিকার বিরুদ্ধে এখন আমেরিকা বিভিন্ন খানে মুসলমানদের উপর আক্রমণ করে রাখছে কারণ এদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের উপর ফরজ না ফরজ না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 বৈধ না অবৈধ সাংবিধানিক না অসাংবিধানিক আল্লাহর হালাল রে তারা হারাম করল না আল্লাহর আল্লাহর হারাম করা তারা আল্লাহ করছে না না বৈধ আমাদের দেশে আইনি না বেআইনি আল্লাহর হারাম রে তারা কি করছে হালাল দিছে শুধু দুইটা মেশাল দেওয়া হইলো এমন সর্বক্ষেত্রেই তো তারা কি করতেছে নিজেরা সবকিছু রচনার ক্ষেত্রে তারা কি মনে করতেছে স্বাধীন নিজেদের কি কি মনে করতেছে এবং তাদের এই অধিকার আছে গণতন্ত্রে স্বীকার করতে হবে যে এই গণতন্ত্রের মানতে হবে না মানতে হবে না মানতে হবে না হবে না প্রত্যেকে যেই সংবিধানে যাবে সংসদে যাবে তাকে এটা মানতে হবে যে হ্যাঁ তোমরা যে কোনো ধরনের আইন রচনা করার ক্ষেত্রে কি তোমরা স্বাধীন জনগণের উপকারে আসলেই হবে এই জিনিসটা মানলে কুপুরী মানা হইল না মানা হইল না আরে কুপুরা মানা হইল না এখন সংসদে যাওয়া মানে কি গণতন্ত্র হোক এই জিনিসটা যদি কে স্বীকার করে এই কুপুরী যদি স্বীকার করে কুপুরী রিজাবিল কুফুরে এটা কি হারাম না কুফুরি কুপুরীরি থাকা এটা কি হারাম না কুপুরি কুপুরি এটা স্পষ্ট কুহুরী এটা হলো ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ করা এই গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে গণতন্ত্র যারা বাস্তবায়ন করে ইহুদি খ্রিস্টানরা তাদের হাত্তা বিহা মিল্ ইহুদি না তোমাদের উপর কি হবে না রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি না অনুসরণ করবা মিল্ল কি ধর্ম যতক্ষণ তাদের ধর্ম অনুসরণ না করবা ততক্ষণ তারা তোমাদের উপর কি হবে না রাজি হবে না এই সমস্ত গণতন্ত্র প্রতিষ্ঠাকারীদের তোমাদের প্রতি কি হইব না ইহুদ্দিন আসারা কি হইবোনা রাজি হইব না আমরা তো দেখতেছি যে আমাদের এই নেতা নেত্রীর ওপর এই সমস্ত রাজনীতিবিদদের উপর ইহুদ্দিন আসারা কি রাজি আল্লাহ বলতেছে কখনো ইহুদিনা তোমার উপর কি হবে না রাজি হয় না এলে আমরা তো দেখতেছি যে তারা কি হয়ে দিতেছে রাজি হয়ে দিতেছে আল্লাহর কথাটা কি হয়ে গেল মিথ্যা হয়ে গেল না আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল তাহলে বোঝা গেল যে যারা ইহুদ্দিন এই জন্যই রাজি যে তারা তাদের ধর্ম কি করছে মেইন জানিস ধর্ম কি করে নিচ্ছে মেইন জানিস আল্লাহ তো কইছে যে তাদের ধর্ম না মানলে তারা কি হবে না রাজি হবে না এখন যখন তারা রাজি হইতে তাহলে বোঝা গেল যে তারা তাদের ধর্ম কি করছে মেয়ে নিচ্ছে তাহলে এরা এখন কি ইসলাম ধর্মের ভিতর আছে এর ভিতরেছে কুভুরী ধর্মের মধ্যে চলে গেছে তারা ইহুদ্দিন আসার ধর্মের মধ্যে সেকুলার ধর্মের মধ্যে চলে গেছে এবং তারা সরাসরি না যে ইসলামের সবগুলি কি আমরা ইসলামের সব কি দিব ইসলামের সব বাদ দেওয়া জরুরি না মুসলমান থেকে খারে যাওয়ার জন্য ইসলামের সব বাদ দেওয়া জরুরি নিজের বানানদিন আল্লাহর নাজেল করা বিষয়টা যারা পছন্দ করে না তাদেরকে এই লোকগুলি কি বলতেছে সানি ফি বাজিল আমরিত কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের কি কি করবো এই সমস্ত রাজনীতির নেতা বলতেছে বলছে। পরিচালনার ক্ষেত্রে দেশের আইন কানু এর ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা তোমাদের কি কি মানব কিন্তু নামাজ পড়বা করবো এদের কি করুন শেখ আল্লাহ কি মুসলমান বলছে না মোরতাদ বলছে তারা নিজেদের পিঠের পিছনে ফিরা কি হয়ে গেছে তারা ইন ধর থেকে কি হয়ে গেছে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 দিব রাখবো হজ অনুযায়ী ইসলামের বিধান তারা নিজেদের পিঠের দিকে ফিরা মুরতাদ হয়ে গেছে তারা আর ও তাদের এই পথ কি দিছে তাদের জন্য ফেলে দিছে এই পথের প্ররোচনা তাদেরকে দিছে ও আমাদেরকে আশাবাদী বানাইছে যে এই পথে চললে তোদের কি হবে সুখ হবে সমৃদ্ধি হবে শান্তি হবে পরিণতি বয়ান করতেছে আল্লাহ যে ফেরেজা যখন তাদের আত্মা হরণ করবে তাদের পাতায় এবং তাদের পাতায় এবং কি করতে থাকবে মারতে থাকবে এডি আর মুসলমান রয়েছে সব পরিত্যাগ করতে হবে না ইসলামের কিছু বিষয় না আল্লাহ যে বিষয়টা সেই অনুযায়ী কি করেন আপনি আহ আহম মানুষের খেয়াল খুশির কি করেন না অনুসরণ করেন না থেকে না কিছু বিষয়ের থেকেও যদি কি হয় কিছু বিষয়ের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ ডিনোর পর আর রইলো আর রইলো অতক minuuna bi ba'd al-kitabi takfuruna bi ba'd Allah-er kitab-er kichu bishoy manbar kichu bishoy manbana sama jazaa umayyah fa zalika minkum illa khizyun fil hayatid dunya emon dara korbe tara dunya jiboner modhe lantana bhog korbe o yamal qiyamati yuraddu naila ashaddil azab qiyamater din kunazaber dike niya jaabe kuthai niya jaaber dike niya jaabe toile ganatantrer moddhe mul bishoy ta boktobbo dei দেখার বিষয় না দেখার বিষয় হইলো জনগণের কি মত জনগণ যেদিকে এখানে সঠিক সিদ্ধান্ত হইল কি সেটা এরপরে সর্ব বিষয়ে যেখানে মানদণ্ড রাখা হয়েছে জনগণের চাহিদা ব্যক্তি মুসলমান থাকতে পারে আর যেখানে কিছু বিষয় বাদ দিলে কি থাকে না মুসলমান থাকে না সেখানে সর্ববিষয়ে মানদণ্ড রাখা হয়েছে কি গণতন্ত্রের জনগণের রাইরে সেখানে সে মুসলমান থাকে না সে গণতন্ত্রই হইয়া যায় গণতন্ত্র একটা দিন এবং এই যে গণতন্ত্র কি তুচ্ছ এরপরে খাওয়ালের পরিষ্কার স্পষ্ট কাফের। আল্লাহর বিধান অনুযায়ী কি সে স্পষ্ট কাছের মধ্যে কোনো সন্দেহ নাই যে বলবে আমি গণতন্ত্রী যে বলবে আমি গণতন্ত্র মানি জনগণে যা বলবে সেটার অনুযায়ী কি হবে জীবন চলবে জীবনাচার রচিত হবে জীবন ব্যবস্থা রচিত হবে সে কি হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে গণতন্ত্র গণতন্ত্র ভিন্ন একটা ধর্ম ইসলাম একটা ভিন্ন ধর্ম কোনো ব্যক্তি গণতন্ত্রই হইয়া কি হইতে পারে না মুসলমান হইতে পারে না এটা কোন মশওয়ারা না মশওয়ারা হইল আল্লাহ যা বিদান নাজেন করছে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর বিদান তাকে বাস্তবায়নের জন্য কি করা মস। করা এখানে বিধান নিজে বানানোর কোনো চুরি কি করে দাও হাত কেটে দাও কেমনে করবে বাস্তবায়ন কেমনি করবে কে করবে কখন করবে এটা নিয়ে কি করতে পারে পরামর্শ করতে পারে কিন্তু চুরির জন্য হাত কাটবো না দশ বছরের এই আলোচনা করার অবকাশ আছে এই আলোচনায় যে লিখতে হবে সে কাছে হয়ে যাবে সে কি হয়ে যাবে আল্লাহ সুদ কি করছেন হারাম করছেন এখন সুদরে হালাল বানাইয়া এইটার বিভিন্ন ব্যবস্থা হালাল বানানো এই চিন্তা করা এসে মুসলমান এই সে হারাম করছে এখন সুদ থেকে বাচ্চা থেকে আমরা নিজের অর্থ ব্যবস্থাটা কেমনি সাজাইতে পারি এই পরামর্শ করা এটা হইতে পারে মাসুয়ারা এখন অভিজ্ঞ ব্যক্তিরা যে রায় দিবে সেই অনুযায়ী ইসলামের মাসুয়ারা হলো এটা কিন্তু সর্বক্ষেত্রে স্বাধীন যে কোনো বিষয়ে কি আলোচনা করা যাবে সমালোচনা করা যাবে নিজের রায় প্রকাশ করা যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে নিজেরা মিললে অধিকাংশ মিললে এই যে একটা নিরঙ্কুশ স্বাধীনতা এই স্বাধীনতা যদি মানা হয় ইসলাম থাকে আর থাকে না স্পষ্ট সে ইসলাম থেকে কি হওয়া যায় বের হয়ে যায় গণতন্ত্র এটা ভিন্ন একটা দিন এই দিন যারা পালন করতেছে তারা কি হওয়া দিতেছে এটা আমাদের এখন প্রশ্ন হইতে পারে জানা গণতন্ত্র এটা একটা কি অনেকে যে বলছে যে গণতন্ত্রের শরীর হয়েছে ভুটে শরীফ হয়েছে মনে করতো এটা কি একটা মানে মস্কর মধ্যে অধিকাংশ রায় দিলে যেমন বিষয়টা এমন হয় কি এমন আসলে বিষয়টা কি না এমন না গণতন্ত্রের ব্যাখ্যা নিতে হবে যারা গণতন্ত্র পালন করতেছে যারা গণতন্ত্রের পরিচর্যা করতেছে যারা গণতন্ত্রের উদ্ভাবক তাদের থেকে এবং তাদের কাছে ইসলামের লুকি মূর্তাদের কি করে দাও হত্যা করে দাও কিন্তু গণতন্ত্রের মধ্যে যে কোনো ধর্মের পালন করার কি আছে স্বাধীনতা আছে এখানে হত্যারাবকাশ আছে আছেন এখন হত্যার হত্যারাবকাশ নেই যে কোন ধর্ম পালন করা তোর থেকে যা ধর্মের পরে স্বাধীন মূর্তাদের হুকুম কি করে দেওয়া হত্যা করে দেওয়া গণতন্ত্র কোনদিন ইসলামের সাথে না একটা বিপরীত একটা ধর্ম এবং এই গুমরাহিত থেকে জটিল গুমরাহি এখন এই পৃথিবীর দাঁতালের দাঁতালিতে বলছেন যে খুব জটিল হবে যে তার দাঁতজালি বুঝাটা মানুষের জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে দাঁতজালের জালটা হলো গণতন্ত্রটা এখন যে এটা বুঝা মুসলমানদের জন্য জটিল হয়ে যেতেছে মুসলমান কাকে রয়ে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 ইসলাম ইসলামকে ততটুকু গুরুত্ব দিতেছে না তার দলের যতটুকু গুরুত্ব দিতেছে কোনো দেশের যতটুকু ততটুকু গুরুত্ব দিতেছে না তার নেতানীতির কথা যতটুকু গুরুত্ব দিতেছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বুমরাহিত থেকে হেফাজত করুন